CB Banglai. আসসালামুকুম রকা রসুলিল সিরিজ আলোচনায় রয়েছি বিগত পর্বে আমরা আল আলাকাতু বি মুসলিমিন অমুসলিমদের সাথে মুসলিমদের কি সম্পর্ক হবে সম্পর্কের ধরণ কেমন হবে সে বিষয়ে আলোচনা করছিলাম এবং সেক্ষেত্রে হকুক ও গাইরুল মুসলিমিন আলাল মুসলিমিন মুসলমানদের উপর অমুসলমানদের কি কি অধিকার রয়েছে সে সকল অধিকারগুলোর বিষয় নিয়ে আমরা বেশ কিছু অধিকারের বিষয়ে আমরা আলোকপাত করেছি এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে অধিকার ইতিমধ্যে আমরা আলোচনা করেছি তার মধ্যে এক হলো মুসলিমিনদেরকে তাদের ধর্মীয় বিশ্বাস রক্ষা করার স্বাধীনতা ইসলাম দিয়েছে এটা তাদের অধিকার দ্বিতীয় হলো হরিয়তুল আইবাদাহ তাদেরকে তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী উপাসনা করার অধিকার এবং সেই স্বাধীনতা ইসলাম তাদেরকে দিয়েছে এটা তাদের আরেকটি অধিকার তৃতীয় আরেকটি অধিকার ছিল তাদের আরেক ধরনের হরিয়াহ স্বাধীনতা হরিয়াতুল হকাম তাদের ধর্মীয় রীতিনীতি এবং তাদের ধর্মের কৃষ্টি কালচার সেটা তারা পালন করবে ইসলাম এবং মুসলিম সমাজ তারা সেটাকে রক্ষা করবে আল্লাহ আল্লাপা আকরব্বুল্লা আলমিন মুসলিম সমাজ এবং মুসলিমদেরকে অধিকার প্রদান করেছেন এই বিষয়গুলি আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমরা অমুসলিমদের চতুর্থ অধিকার নিয়ে আলোচনা করব সেই চতুর্থ অধিকার যেটা ইসলাম এবং আল্লাহর কোরআন অমুসলিমদেরকে দিয়েছে হসনুল ইশরাফল মোহাম্মিল হাসানা তাদের সঙ্গে সুন্দর ব্যবহার এবং সৎ আচরণ করা এক্ষেত্রে সুরাতুল মোমতাহিনার আয়াত আমরা তিলহাবাদ করতে পারি আল্লাহ বলছেন সুরাত আট নম্বর আয়াতের মধ্যে লায়ন হাকুমুল্লাহদ্দিন যারা তোমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তোমাদের সাথে লড়াই করেনি এবং তোমাদেরকে তোমাদের দেশ থেকে দেশান্তরিত করেনি এই ধরনের অমুসলিমদের সাথে আল্লাহ নিষেধ করেননি আংতাবারু ইলেহিম অতকসিতু ইলেহিম তাদের সঙ্গে তোমরা বীর অর্থাৎ সদাচরণের ব্যবহার করবে এবং তাদের সাথে তোমরা ইনসাফের আচরণ করবে এটা তো আল্লাহ নিষেধ করেননি আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিষেধ করেছেন যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে যে সকল অমুসলিমরা তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সদাচরণ করতে নিষেধ করেছেন তাহলে कुरने पकर सूरतुलहनार आठ नम्बर ये अमुसलिमर खूब गुरुत्वपूर्ण एक अधिकार सब्यस्त हल से हलो तरह बीर आचरण करते अनबरु इलेम कुरान पकर शब्द रन तबरु इलेम बीर एक इसलमर अत्यंत परिचित एक शब्द एवं इसलमर खूब जिसको बेसिक टर्म्स रेचे मौलिक जिसको शब्दगुल्लाम परिभाषा तर मध्य एक পরিভাষা হলো বীররুন আমরা জানি আবু কাজের ইসলামের যে সকল শাখা প্রশাখা রয়েছে সেগুলোকে বলা হয় আবু পিতামাতার সঙ্গে নির্দেশনা সেখানেও বলা হয়েছে বীররুল বা এবং হাদিসের মধ্যেও সুনার মধ্যে নবী আকরম সাল আলী ওয়াসাল্লাম পিতা সাথে সদাচরণ করার ব্যাপারটিকে বীররুল বা আলি তিনি আখ্যায়িত করেছেন এ থেকে বীররুন শব্দের ব্যাখ্যা যেটা আলামায় গ্রাম করেছেন উত্তম আচরণ করা উত্তম আচরণের মধ্যে পিতামাতার সাথে যেটা সর্বোচ্চ মাত্রার সেই মাত্রার উত্তম আচরণকে বীর বলা হয় আল্লাহ বলছেন যে তোমরা অমুসলিমদের সাথে বীরের আচরণ করবে অর্থাৎ তাদের সঙ্গে উত্তম এবং সদাচরণ তোমরা করবে অনেক ধরনের বীর এখানে অমুসলিমদের জন্য সাব্যস্ত হয় বিভিন্ন হাদিস এবং বিভিন্ন কোরআনের আয়াত এবং ইসলামী শেরিয়ার বিভিন্ন উসুলের আলোকে এখানে অনেকগুলো তাদের ক্ষেত্রে বীর তথা তাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে সদাচরণ করার বিধান আমরা এখানে পেতে পারি যেমন বীর বলতে সদাচরণ করা এবং সব ধরনের সদাচরণ তার মধ্যে বিশেষ একটি বীর হলো আয়াদতুল মারিজ যে কোনো অমুসলিম যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই অমুসলিমকে ইয়াদত করা অমুসলিম রুগী দেখতে যাওয়া এটাও তার সঙ্গে বীর এর আচরণের মধ্যে অন্তর্ভুক্ত একজন ইহুদি গুলাম ছিল আদানবী সাল্লাহ আলহিহ জারান জারান্লাহু মিনাল ইহুদ ফি মারাদিহি নকরম সাল্লাহ আলহিহ আসাল্লাম একজন প্রতিবেশী ইহুদিকেও তার অসুস্থতার সময় তাকে দেখতে গিয়েছেন যে থেকে বোঝা যায় যে অমুসলিমদের সঙ্গে আয়াদাতুল মারিজের বীর অর্থাৎ এই সদাচরণ এবং এই উত্তম আচরণ তাদের সাথে করতে হবে তেমনি ভাবে বীরের মধ্যে আরেকটি বীর হল বীর্রুল হাদিয়া অর্থাৎ হাদিয়া তোফা উপহার উপ গিফট এটা আদান প্রদান করা এই যে সদাচরণ এটাও কাফেরদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে করতে হবে এবং অমুসলিমদের সাথে মুসলমানরা করবে নবী আকরাম সল্লি আসাল্লাম বিভিন্ন অ কাছ থেকে বিভিন্ন গিফট গ্রহণ করেছেন অনেক রকম জিনিস গ্রহণ করেছেন কোন অনেকে অনেক ধরনের ব্যবহার্য দ্রব্য নবী আকরাম সলাল্লাহ আলি আয়াসাল্লামের কাছে প্রেরণ করত বিভিন্ন দেশে যখন বিভিন্ন বড় বড় বাদশাদের কাছে আল্লাহ নবী ইসলামের দাবাত প্রেরণ করেছেন কারো কারপক্ষ থেকে নবী আকরাম সল্লাহ আলিহিহাসাল্লামের নিকটে বিভিন্ন হাদিয়া এবং গিফট এসেছে আল্লাহ নবী সেটা গ্রহণ করেছেন এবং নবী আকরম সাল আলহী আনেক মুশ্রিক অনেক কাফের কে আল্লাহ বীর এটা অমুসলিমদের সাথে এই বীর আচরণ করতে হবে আরেকটা বীরের আচরণ মুসলিমদের হেদায়তের জন্য দোয়া করা নবী আকরম সাল্লাহ আলিহ্লামের এমন অনেক দোয়া হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ হবিলা একটি গোত্র গোত্রের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ আপনি দশ গোত্রকে হেদায়ত দান করুন এবং তাদেরকে আপনি মুসলমান করে ইসলাম গ্রহণ করার জন্য আপনি আমার দরবারে তাদেরকে হাজির করে দিন উপস্থিত করে দিন কাজেই বোঝা গেল অমুসলিমদের দোয়া করতে হবে মুসলিম শরীফের হাদিস নবী আকরম সাল আলী আসাল্লাম বলছেন যে আমি তো পৃথিবীতে মানুষের জন্য অভিশাপকারী হিসেবে আসিনি অভিশাপ দান করার জন্য আসিনি আমি দুনিয়ার মানুষের জন্য আগমন করেছি কাজেই এ থেকে বুঝা যায় অমুসলিমদের হৃদায়তের জন্য দোয়া করা এটাও তার একটা বীর এর মধ্যে অন্তর্ভুক্ত কাজেই এভাবে হুসনুল ইসরাতি বলমু হাসানা অমুসলিমদের চতুর্থ অধিকার হলো তাদের সঙ্গে সুন্দর সদ করতে হবে স্বাভাবিক ক্ষেত্রে এবং সেটা নবী আকরম সাল আলী আসাল্লাম করেছেন বিভিন্নভাবে এবং আল্লাহ রব্বালীন কোরআন পাকের মধ্যে বীরের কথা বলেছেন সদাচরণের কথা বলেছেন এবং শুধু সদাচরণ নয় সেটা উত্তম সদাচরণ যেটা পিতামাতার সাথে সদাচরণের ক্ষেত্রে যে শব্দ বীর ব্যবহার করা হয়েছে যার অর্থ হলো উজুহুল খায়ের বিভিন্ন ধরনের সব রকমের সুন্দর ব্যবহার সদাচরণ এই অধিকার ইসলাম অমুসলিমদের জন্য সংরক্ষণ করেছে ইসলামের মধ্যে অমুসলিমদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে সেই অধিকার হল আল আদল ফি মহাম আলা তিহিম ওয়ারফ এজ্জুল আনহুম অর্থাৎ অমুসলিমদের সাথে আচরণের ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে ইনসাফের দৃষ্টিভঙ্গি লালন করতে হবে এবং ইনসাফ রক্ষা করে তাদের সাথে চলতে হবে ওয়রফ এজ্জুল মে আনহুম এবং তাদের উপর থেকে যে কোনো অন্যায় এবং অবিচারকে রোধ করার ব্যবস্থা নিতে হবে তাদের উপর কোনো ধরনের অন্যায় যেন কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের উপর থেকে জুলুম নির্যাতনকে প্রতিহত করার ব্যবস্থা করতে হবে ধর ইসলাম অ যে পঞ্চম অধিকার দিল সেই অধিকার হলো ইনসাফের আচরণ করা এবং তাদের উপর থেকে জুলুমের যে বোঝা অন্যায় এবং অত্যাচার কে দূরীভূত করা প্রতিরোধ করা আল্লাহ বলছেন হেমানি সুহাদা বিল কিস্ত তোমরা আল্লাহর জন্য সুহদা বিল ইনসাফের সাক্ষী হিসাবে তোমরা প্রতিষ্ঠিত থাকো শানুকাউবিন কোন জাতির প্রতি তোমাদের বিদ্বেষ তোমাদের ক্ষোভ তোমাদেরকে যেন কোন অবস্থাতেই ইনসাফের পথ থেকে বিচ্যুত হতে তোমাদেরকে প্ররোচিত না করে বরং এদিকেও তোমরা সর্ব অবস্থায় ন্যায় এবং ইনসাফের পথে প্রতিষ্ঠিত থাকো কুয়া আকরাবল ইত্যাকুয়া কারণ ন্যায় এবং ইনসাফের উপর সর্ব অবস্থায় প্রতিষ্ঠিত থাকা এমন কি কোনো শত্রুর সাথেও ন্যায় আচরণ করতে পারা ইনসাফের আচরণ করতে পারা শত্রুর দ্বারা কোনো আক্রান্ত হওয়ার পরেও তার সঙ্গে সৎ আচরণ করতে পারা এটাই হলো কু আক্রাবলীর তাকোয়া এটাই হলো তাকোয়ার অধিকতর উপযোগী আচরণ প্রিয় দর্শক আমরা অমুসলিমদের সাথে ইনসাফের আচরণ সম্পর্কে আরেকটু আলোচনা করব তবে এর আগে আমরা সত্য একটি বিরতিতে যাব। বিরোধী থেকে এসে আমরা আমাদের অবশিষ্ট আলোচনা সামনে অগ্রসর করার চেষ্টা করব সকলকে বিরোধী পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ করছি আল্লাহর কালাম ওর আন বুঝতে চান সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আর আমার দায়িত্বটাহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির পূর্বে বলছিলাম যে ইসলাম অমুসলিমদের জন্য যে অধিকার দিয়েছে তার মধ্যে একটি হলো যে তাদের সাথে আলা আদল ফি মামলাতিহীন ওরাফ ইজুল মি আনহুম তাদের সাথে ইনসাফের আচরণ করতে হবে কোরআনে পাকের সুরাতুল মায়েদার একাধিক জায়গায় দুই নম্বর আয়াতে এবং পরবর্তী আরেক আয়াতে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট বলেছেন যে কোনো জাতির প্রতি বিদ্বেষ এবং তাদের প্রতি ক্ষোভ এটা যেন তোমাদেরকে কোন অবস্থাতেই ইনসাফের আচরণের পথ থেকে দূরে সরিয়ে না দেয় বরং সর্ব অবস্থায় তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো প্রিয়দর্শ এক্ষেত্রে আমরা খলিফা উমরে ফারুক রাজি আল্লাহ তা আনহুর জীবনী একটি উত্তম আদর্শ আমরা এখানে উল্লেখ করতে পারি আমরা জানি খলিফাতুল মুসলিমিন ওমর বিন খতাব রাজি আল্লাহ তনহু তাঁর যে মর্মান্তিক ঘটনা তিনি আক্রান্ত হয়েছিলেন একজন মাজুসি এক মুশ্রিক একজন গোলাম ছিল মদিনাতে মুগির ইবনে শোবা রাজি আল্লাহ তনহুর গোলাম যার নাম ছিল আবুল উলুআ ওমরে ফারুক রাজি আল্লাহ তালহুকে সে তার খঞ্জর দিয়ে পেটের মধ্যে আঘাত করেছিল এবং খলিফা অমরে ফারুক রাজি আল্লাহ তালহু এই আঘাতেই তিনি সাদ বরণ করেছেন খলিফা অমরে ফারুক রাজি আল্লাহ তালু যখন এভাবে আক্রান্ত হয়ে ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিলেন পর্যায়ক্রমে তার অবস্থার অবনতি ঘটছিল এবং মোটামুটি একরকম তিনি নিশ্চিত মৃত্যুর পথে এগিয়ে চলছেন উমরে ফারুক রাজি আল্লাহ তালহ তখন এরশাদ করলেন তুসিল খলিফা তামিম্বা বাদি আমার পরবর্তী যিনি খলিফা হবেন এই মুসলিম বিশ্বের আমি তার প্রতি ওসিয়ত করে যাচ্ছি বিশেষ ওসিয়ত সেটা হলো বিআলি জিম্মাতি যে আমার পরে যিনি খলিফা হবেন তিনি যেন মুসলিম জাতির পক্ষ থেকে যারা জিম্মি যারা অমুসলিম অমুসলিম যে সকল নাগরিক রয়েছে সেই সকল অমুসলিম নাগরিকদের সঙ্গে যেন সদাচরণ করেন ওমরের ফারুক রাজি আল্লাহ তালা আনহু আমিরুল মুমিনিন তিনি এই পরিস্থিতিতে একজন মাজুসি একজন মুশরিক গোলামের দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী অবস্থায় পরবর্তী খলিফাকে এই আহল জিম্মাদের সাথে মুশরিকদের সাথে অমুসলিম নাগরিকদের সাথে সদাচরণ করার বিশেষ ওসিয়ত করলেন এর তাৎপর্য হলো এই যে তিনি আশঙ্কা করছিলেন উমরে ফারুক রাজি আল্লাহ তার আশঙ্কা ছিল এই যে এই যে মাজুসি এই মুশ্রিক খলিফাকে আক্রমণ করে তাকে হত্যা করল খলিফার মৃত্যুর পরে খুব স্বাভাবিকভাবেই ওমরে ফারুক রাজি আল্লাহ তার মুসলিম বিশ্বে কতটা জনপ্রিয় ছিল এবং মুসলমানদের কাছে তার জনপ্রিয়তা কত আকাশচুম্বী ছিল এটা তো প্রত্যেক মানুষের কাছে এটা স্পষ্ট এই জনপ্রিয় খলিফার মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ এবং একটা প্রচণ্ড ইমোশন কাজ করতে পারে এবং সেই ইমোশনে তারা বিক্ষুব্ধ হয়ে তারা যে কোনো সময় এই ধরনের অমুসলিম নাগরিক যারা আছে যেহেতু ঘটনাটা ঘটিত হয়েছে একজন অমুসলিমের দ্বারা কাজেই সেক্ষেত্রে অন্যান্য নিরাপরাধ অমুসলিমরাও মুসলমানদের এই উত্তেজনা এবং মুসলমানদের এই ইমোশনের দ্বারা তারা আক্রান্ত হতে পারে এবং মুসলমানরা তাদের উপর আক্রমণ করতে পারে খলিফা মানে ফারুক আনহু এই বিষয়টা আশঙ্কা করেই তিনি পরবর্তী খলিফাকে ওসিজাত করেছেন এমন কোনো পরিস্থিতি এবং এমন কোন সিচুয়েশন যেন মুসলিম বিশ্বে তৈরি না হয় ফাকা ফকাআম খাশিয়া সারা বিকাতলিহি যে খলিফ আহমরের ফারুক রাজি আল্লাহ তাল আনহু তিনি আশঙ্কা করেছেন যে তার এই মৃত্যুর কারণে মুসলিম জাতি বা মুসলমানদের মধ্যে কোনো আবেগপ্রবণ কেউ উত্তেজনার বশবর্তী হয়ে খলিফ অহমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহুর হত্যার বদলা নেওয়ার জন্যে নানারকম অমুসলিমদের উপর আক্রমণ করতে পারে ফুতুহুল বুলদারের মধ্যে খলিফ অমরে ফারুক রাজিউল্লাহ তি হসিয়তের কথাটি উল্লেখ করা হয়েছে এ থেকে হয় বুঝে আসে যে ইসলাম এবং ইসলামী ইতিহাস এ কথার উপর অত্যন্ত বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত যে মুসলিম জাতি এবং ইসলামের মধ্যে অমুসলিমদের সাথে ইনসাফ এবং তাদের সাথে তাদের রফ ইজুল ম্যানহুন তাদের উপর যেন কোনো ইসলামী মুসলিম বিশ্বে কোনো মুসলমানের দ্বারা যেন তাদের উপর কোনো অন্যায় অবিচার না হয় এই ব্যাপারটাকে ইনশিওর করা হয়েছে সর্বক্ষেত্রেই ইসলাম কোরআন ইনশিওর করেছে আল্লাহ নবী হাদিসের মধ্যে নিশ্চিত করা হয়েছে এবং ইসলামের স্বর্ণযুগে খোলাফা রাশিন তারা এই বিষয়টিকে নিশ্চিত করেছেন যে হত্যা হয়েছেন নিহত হয়েছেন শহীদ হয়েছেন কিন্তু এরপরেও যেন এই পরিস্থিতিতেও মুসলমানরা ইমোশনকে নিয়ন্ত্রণ করে এবং উত্তেজনার বশবর্তী হয়ে যেন কোনো অন্যায় এবং অবিচার কোনো অমুসলিমের প্রতি না হয় তার প্রতি লক্ষ্য রাখা হয়েছে অমুসলিমদের সর্বশেষ যে অধিকার আমরা আলোচনা করব সেটা হলো অ মুসলিমদের ক্ষেত্রে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে যে উদার নীতি ইসলাম গ্রহণ করেছে যে আল অমুম ফিত্তাক সুমুল ফিত্তাকুল ইসলাম শুধু মুসলমানদের দায়িত্ব গ্রহণ করেছে তাই নয় বরং দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে এবং উদারতার ক্ষেত্রে অমুসলিমদেরকেও ইসলাম তার উদারতার মধ্যে দায়িত্ব গ্রহণের মধ্যে সামিল করেছে সম্পর্কে আল্লাহ কোরআন বলে আল্লাহ বলতে পারতেন কিন্তু রহমত আল্লি আলামিন মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের জন্যই তিনি রাহমত এবং নবী আকরম সাল আলিহি হাদিসে পাকের মধ্যে বলেছেন নাস। যে মানুষের উপর রহম করে না দয়া করে না আল্লাহ পাক তার উপর রহম করেন না এখানে মানুষের কথা বলা হয়েছে শুধু বলা হয় না এই মাল্লায় রাহাম মুসলিমিন বরং সকল মানুষের উপর যে দয়া না করে আল্লাহ রাব্বুর আলমিন তারপরে দয়া পরবশ হন কাজেই এই যে ইসলামের শিক্ষা যে মানুষ অমুসলিমকে মানুষ হিসেবে যে মর্যাদা দিয়েছে মানুষের মর্যাদা ইসলাম উচ্চ তুলে ধরেছে এবং সেই মর্যাদা অমুসলিমকে দিতে ইসলাম ন্যূনতম কারপণ্য করেনি এবং ইসলামের স্পষ্ট সিদ্ধান্ত এবং ঘোষণা হলো এই ইউকাতালিমকাতালিম ইসলামের বিধান হলো এই যে অমুসলিম যারা আছে তাদের পেছন দিক থেকে যুদ্ধ করা হবে এটা হলো ইসলামের বিধান অর্থাৎ অমুসলিম যে সকল নাগরিকরা মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করবে অথবা যদি ইসলামের আধিপত্য থাকি ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী সমাজ থাকলে সেখানে যদি কোনো অমুসলিম বসবাস করে তাহলে ইকাতিমারা ইহিম তাদের পেছন দিক থেকে যুদ্ধ করা হবে অর্থাৎ তাদের এলাকা নিরাপত্তার জন্য অমুসলিমদের বাড়িঘরের নিরাপত্তার জন্য অমুসলিমদের সম্পদের নিরাপত্তার জন্য তাদের নারীদের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্যে ওভারঅল অমুসলিমদের যাবতীয় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য ইসলাম বলছে যে তাদের নিরাপত্তার জন্য তাদের পেছন দিক থেকে যুদ্ধ করা হবে তাদের পেছনে যুদ্ধ করা হবে অর্থাৎ তারা নিরাপদ এলাকায় থাকবে সিকিউর এলাকায় থাকবে এবং তাদেরকে নিরাপদ এলাকায় রেখে তাদের রক্ষা করার জন্যে তাদের নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্যে ইসলাম প্রয়োজনে লড়াই করার জন্যে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিয় দর্শক এভাবে একটি ইসলামী সমাজের মধ্যে বা মুসলিম সমাজে অমুসলিমদের অধিকার এভাবে একটা একটা করে সংরক্ষণ করার নির্দেশনা আল্লাহ পাক রব্বুরা আরামিন কোরআনে পাকে এবং আল্লাহনবী হাদিসের মধ্যে দিয়েছেন আমরা কিছু আলোচনা বিগত পর্বে করেছিলাম আজি আমাদের এই আলোচনা সমাপ্ত হবে এবং আমরা আবার বলছি যে ইসলাম এভাবেই অমুসলিমদেরকে সকল অধিকারগুলো দিয়েছে এক অধিকার ছিল যে হরিয়াত কাদ তাদেরকে ধর্মীয় বিশ্বাস রক্ষা করার স্বাধীনতা তুল আইবাদ তাদের ধর্ম অনুযায়ী উপাসনা করার স্বাধীনতা তাদের আহকাম এবং তাদের ধর্মীয় বিভিন্ন বিধি বিধান কৃষ্টি কালচার রীতিনীতি এগুলো রক্ষা করার এবং এগুলো পালন করার স্বাধীনতা তারপরে তাদেরকে ইসলাম হুসনুল ইসরাতি বল মুহামাদ হাসানা তাদের সঙ্গে সুন্দর বীর্রের আচরণ করার নির্দেশ এবং সেই অধিকার ইসলাম এবং আল্লাহর কোরআন গায়ের মুসলিমদেরকে দিয়েছে এবং গায়ের মুসলিমদেরকে ইসলাম এবং আল্লাহর কোরআন তাদের সঙ্গে যে কোনো আচরণের ক্ষেত্রে ইনসাফ এবং এতদাদাল সমতা এবং সাম্য রক্ষা করার জন্য আল্লাহর কোরআন নির্দেশ প্রদান করেছে এবং সর্বশেষ ইসলাম দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে উদারনীতি প্রণয়ন করেছে অবলম্বন করেছে গ্রহণ করেছে এবং ইসলামের নির্দেশ হল আইউকাতাল আলামি ওয়ারা ইহিম যে সমস্ত মুসলিম দেশে ইসলামী অঞ্চলে যে সকল অমুসলিমরা রয়েছে যদি যুদ্ধ করতে হয় তাহলে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে নিরাপদ অঞ্চলের ভিতরে রেখে এমনকি তাদের প্রয়োজনেও মুসলিমরা যুদ্ধ করবে এভাবে নবী আকরাম সাল্লাহ আলি আসসাল্লাম হাদিসে পাকের মধ্যে অমুসলিমদের অধিকার নিশ্চিত করেছেন এবং মুসলিমদেরকে তাদের অধিকার নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছেন সকলকে সেই সুন্দর সমাজ গঠনের এবং সুন্দর শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখার উদত্যাহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ও আফরদ আহ্বানা আলহামদুলিল্লাহ রাবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ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 পৃথিবীর বড় বড়। গনের নিকট থেকে ফতুয়া এসেছে যা বলে যে শূন্য এক বর্মিংহাম ইউকে পাউন্ড তিন শূন্য এক আই ব্যান জি বিল ওয়াই ডি তিন লাই চাইল 3401024192 শর্ট কোড 3000083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজেবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peestv.tv পিস্ট টিভি মানবতর সমাধান